وَأَشْهَدُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ الَّذِي أَرُسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَعَى إِلَى اللَّهِ بِإِذْنِهِ بَصِرًا جَمْ مُنِيرًا أَمَّا بَعْدُ فَعُوضُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ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 কর্তৃত্ব বা গুরুত্ব নেই এই ভাবে বর্জন করে চলতে হবে সম্পূর্ণ অহংকার বিবর্জিত অবস্থায় কারণ মানুষের অহংকার করার মতো কিছু নেই মানুষ এক আদম হাওয়ার থেকে এসেছে আর মানুষ মরে যাবে মিশে যাবে মাটির সাথে মাটির থেকে আমাদের সৃষ্টি আর মাটির সাথে মিশে যেতে হবে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ সিদ্ধান্ত মানুষ যদি নিজের সম্পর্কে ভাবতো কখনো অহংকার করতে পারতো নাহম রসুল্লাহ সাল আলী সাল্লাম তাই তার জীবনে কোনোদিন অহংকারী হননি অহংকার করতেন না কর্ব ভরে জমিনে চলতেন না আত্মম ভরিতা তিনি অবলম্বন করতেন না অন্যকে ছোট মনে করে নিজেকে বড় মনে করতেন না সর্বদাই তিনি নিজেকে আল্লাহ আল্লাপ্রীরিত একজন বান্দা যিনি তাকে আদেশ দিয়েছেন হকের দাওয়াত দেওয়ার জন্য শুধু এটাই মনে করতেন যে আল্লাহ প্রদত্ত এই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে নবুয়ের দায়িত্ব পালনে যদি আমি অনিয়হাপ্রবাণ হই আমি যদি ব্যর্থ হই আবুল আহাবলিত উদ্বা সাহেবা একদিন যারা আপন জন স্বত্রীয় মানুষ যাদের কাছে তিনি জন্মালেন যাদের কাছে তিনি বড় হলেন যাদের কাছে তিনি আ বলল সব জন্ম কাটালেন সেই মানুষগুলো যখন নবুয়াদ প্রাপ্ত হলেন বিশ্বনবী হকের দাওয়াত দিলেন তখন তাকে আর বরদাস্ত করতে পারল এক পর্যায়ে অত্যাচার অবিচার তার উপরে এমনভাবে আপতিত হতে লাগলো যে তিনি এই মক্কার মাটি থেকে একদিন পালিয়ে চলে গেলেন সুদূর মদিনার দিকে হয়তো তিনি থাকলে কুফারে কুরাইসা সেদিন তাকে শহীদ করে ফেলতেন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 মদিনায় একটি ছোট্ট নগর রাষ্ট্র বিশ্বনবী কায়েম করলেন ইসলামী রাষ্ট্রের গোড়া পত্তন করলেন দীর্ঘ আটটি বছর চলে গেল হিজরিসাল তখন থেকে গণনা করা হতো যেদিন তিনি হিজরত করে চলে থেকে সেদিন থেকে হিজরি সালের গণনা শুরু হলো এক দুই তিন করে আটটি বছর চলে গেল। এর ভিতরে দ্বিতীয় বছরে বদরের যুদ্ধ সংঘটিত হলো দ্বিতীয় সালে।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 আল্লাহর নবী জমিনের উপর দিয়ে চলছেন সম্মুখে হাজার হাজার সোলজার মধ্যে মুজাহিদ পিছনে সশস্ত্র বাহিনী হিসাবে তারা প্রবেশ করছেন ভয় ভীতির সঞ্চার করে এলাকাবাসীকে কাফিয়ে তুলে নয় তিনি যাচ্ছেন আল্লাহ করিমের আয়াত পড়তে পড়তে ঢুকছেন কত সৈন্য সবাই আজকে পালাচ্ছে যে মুহম্মদ সাল্লাই সাল্লামকে যে মুহম্মদ উবনা আব্দুল্লাহকে একদিন মেরে উটের ভুড়ি মাথায় চাপিয়ে দিয়ে নির্যাতন করেছিলাম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 যারা সশস্ত্র বাহিনীর আজকে নৌজওয়ান তাদেরকে বলে দিলেন খবরদার অস্ত্র কোষ মুক্ত করবে না অস্ত্র কোষ আবদ্ধ করে রাখ যে সমস্ত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 তিনি সম্মানই মানুষ ছিলেন তার সম্মানার্থে তার সম্মানকে আরো তার বাড়ি আমার জানি দুশ্মন ছিল ওরে যদি আজকে আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় গ্রহণ করে সে নিরাপত্তা পেয়ে গেল দেখেছেন মহানুভবতা কাকে বলে নবী মোহাম্মদ সাল্লি ইসলাম একটি উটের পিঠে চড়ে মক্কা নগরীতে প্রবেশ করছেন নবীর সঙ্গে সবার আজকে ছোট্ট একটি শিশু সাহাবি তার নাম হচ্ছে ওসামা বিদায় আজকের এই মহা উল্লাসের সময়। আজকে এই মহানন্দ কোন মুহূর্তে বিশ্বনবী কোনো সম্মানী মানুষের পুত্রকে সাথে নেননি তিনি তার উটের পিঠে চড়ালেন একজন এতিম যার বাবা করেছিলেন যে ওসামা বিন জায়েদের আল্লাহর নবীর কাছে পুত্রতুল্ল সিনেহে যে উসামা বিন জায়দ লালিত পালিত হচ্ছিলেন সেই উসামা এতিম একজন দাসের পুত্র এতিম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 সম্মানের হিমাগ্রী শিখ তৈরি করে দিলেন যে দেখো আজকে এই বিজয়ের মুহূর্তে মহা উল্লাসের মুহূর্তে মহানন্দের মুহূর্তে পৃথিবীর অন্য কেউ সামনে হল না আসীন হলো একটি সুপ্রিয় দর্শক শ্রোতা অহংকার বিবর্জিত একজন মানুষ কিভাবে পৃথিবীর বুকে একটি ভ্রাতৃত্বপূর্ণ শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করেছিল আজকের দিনে অন্য কোন সেনাপতি হলে অন্য কোন বীর বাহাদুর হলে তলোয়ার দিয়ে প্রতিশোধ নিয়ে কত মানুষকে কেটে কেটে তিনি চাকচাক করে ফেলতেন কিন্তু নবিজি তিনি ভদ্রতার চরম পরাকাষ্টা প্রদর্শনকারী ছিলেন তিনি বিনম্রতা কাকে বলে এর চরম রূপটা তিনি পৃথিবীর মাঝখানে তুলে ধরেছেন তিনি আজ বলে দিলেন হে মক্কাবসি সোনো আমি বিশ্ব ফিরে মোহাম্মদ ইনশাল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন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 शुक्रवार थे सम्प्रचार सकाल साढ़े मुक्ल इबनेब्बास रसुल्लाह सल्लाहम स्वास्थ्य और अवसर এই দুটি অনুগ্রহের ব্যাপার অধিকাংশ মানুষ অবহেলা করে হাজার চারশো বারো কালের কসম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 আল্লাহর কাছে অপছন্দ কাজ নষ্ট করতে পারে আমাদের ইমান দেখুন কিছু আমল আসসালাম আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা। আজকে তোমাদের উপরে কোনো প্রতিশোধ নেই তিনি ভুলে গেলেন কিছু। মক্কার মানুষগুলো একেবারে ইঁদুর যেমন ভয়ে গর্তের ভিতরে পলায়ন করে অনুরূপ ভাবে সবাই চোহার মতো ইদুরের গর্তে পলায়ন করে নিজেদের জীবন বাঁচানোর জন্য তিনি বললেন খবরদার কেউ অস্ত্র উন্মুক্ত রেখো না অস্ত্র কোষা করো অস্ত্রের ঝঞ্ঝানি চলবে না মানুষকে অহেতু ভয় প্রদর্শন চলবে না ঘোষণা করে দিলেন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 আমি নবীজির জানি দুশ্মন ছিলাম আমি নবীজিকে স্ত্রী হিন্দা চিরি বক্ষ বিদীর্ণ করে গলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল হিন্দাকে চিন্তা করছে বিশ্ব নবীকে সবচেয়ে বড় ব্যাথা আমি দিয়েছি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 ইসলামের নবীর এই মহানুভবতা দেখে তার এই চারিত্রিক বৈশিষ্ট্য দেখে তার এই বিনম্র স্বভাব দেখে সুপ্রিয় সুধি দর্শক শ্রোতা নবী জীবনের আদর্শ আছে আমরা আমরা একটু ভাবি আমরা দেখুন আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সবাই সবার প্রতিহিংসা পরায় হন আমরা দাম্ভিকতা প্রদর্শন করতে ক্ষমতা প্রদর্শন প্রতি পক্ষকে ঘ করতে তাদেরকে সলে বলে কলে কৌশলে আল্লাহ আল্লাহ বলছেন যারা রহমানের প্রকৃত বান্দা হবে তাদের দুই নম্বর বৈশিষ্ট্য হবে তারা কি করবে জমিনের উপরে তারা বিনম্র ভাবে চলাফেরা করবেন মানুষকে ক্ষমা করার ভিতরে রয়েছে মহৎগুণ বিশ্ব নেবী মোহাম্মদ রসুল্লাহকে ক্ষমা করে দিয়েছিলেন তাই ফের মানুষ হত্যা করার পর্যায়ে তাকে নিয়ে আসলো নেবিজি সম্বিত হারা হয়ে গেলেন রক্তের জমাটে পদযুগাল জুতার সাথে আটকে গেছে এরকম একটি করুণ অবস্থার ভিতর দিয়েও রক্ত বিশ্বনবী পাহাড়ের সংরক্ষণকারী এসে বলছেন হেনবী বলুন পাহাড় উত্তোলন পারছি না আল্লাহ আমাদেরকে পাহাড়ের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত রেখেছেন হেনবি বলুন আমরা এদেরকে নিশ্চিহ্ন করে দিয়ে যাই বিশ্ব সেদিন কত বড় বিনম্র মানুষ কত বড়ো ভদ্র মানুষ কত বড় সহিষ্ণু মানুষের সেই মূর্তমান বলছেন আল্লাহ তুমি তুমিদেরকে ক্ষমা করে দাও ওরা জানে না তাদের নবীকে ওরা চিনতে পারেনি প্রতিপালক এই জন্য ওরা আমাকে রক্তাক্ত করেছে ওরা আঘাত করেছে প্রতিপালক তুমি ওদেরকে ক্ষমা করে দাও দেখলেন কত বড় ভদ্র মানুষ হতে পারে কত নম্রতার প্রদর্শন করতে পারে তাই আমরাও যদি নম্রতার এই স্বভাবটা আমরা সংরক্ষণ করতে চাই ইনসানে কামেল হিসাবে প্রতিষ্ঠা পেতে চাই তাহলে আমাদের মধ্যে নম্রতা শিখতে হবে প্রতিহিংসা পরায়ণ হলে চলবে না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 কুফরে কোরেশদের ভিতর থেকে কোরেশ কাফের নেতৃবৃন্দ যারা সত্য প্রত্যাখ্যান করেছিল তাদের কিন্তু ছিল তারা আর নবী হতে না একজন নিরক্ষর মানুষ নবী হয়ে গেলেন আমরা সুশিক্ষিত মানুষ আমরা বংশ কৌলিন্যে অনেক বড় ধরনের মানুষ সমাজের মানুষ আমাদেরকে প্রাধান্য দেয় আমাদেরকে তারা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 তখনই অহংকারটা তার ভিতরে দানা বেঁধে ওঠ দেখুন আল্লাহ তৈরি করলেন হাজর আলাই তিনি বলছেন জিনিসের নাম সমূহ শিখালাম কিছু তিনি জানেন সবকিছু তাকে আল্লাহ শিখালেন জাগতিক বস্তু নিচয় বলে যা কিছু আছে সব আদমের জানা ফিরেজ এত কিছু জানতো না আল্লাহ সুবাহ আদমকে সম্মান প্রদর্শন করতে বললেন ফেরেস্তাদেরকে বললেন আদমকে তোমরা করো সম্মানের করো আদমকে। আল্লাহ যেহেতু পাওয়ার একমাত্র মালিক কিন্তু আল্লাহ যদি আবার নির্দেশ দেন কাউকে সিসা করতে তখন তাকে সিদ্ধা করা যায় তো তোমরা আদমকে সিজদা করো সমস্ত ফেরিস্তারা সেদিন সিস দা করলো হুকুম মানলো ইবলিস মেনে নিতে পারলো না কারণ ইবলিস একটা বিষয় চিন্তা করলো এই বলত্বের চিন্তা করলো সমাজের মানুষ যেমন সত্য প্রত্যাখ্যান করেছে নিজেদের বলত্বকে কেন্দ্র করে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 ঊর্ধ্বে গমন করে মাটি ফেলে দিলে নিচে পতিত হয় তাই সে অনুমান করল সে সর্বথম ক্যাস করে বুদ্ধি করে একটা যুক্তির আলোকে নিজেকে বড় মনে করতে শেখলো যে আল্লাহ আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে সুতরাং আমি বড় আর বড় ছোটকে সেদা করতে পারে না ছোট বরং বড়কে আল্লা সুবাহ সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন তোমাকে বরং হতে হবে বিনয়ী অন্যের সেবা আনুগত্য করা কে নিজের জন্য অপমানজনক মনে করা এটা অহংকারের আরেকটি কারণ অহংকারের অনেক নিদর্শন রয়েছে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 وابحمدك اشهد ان لا اله الا انت استغفرك وبيك السلام عليكم ورحمه الله उच्छेद्लम राज्य जमी কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায় My question is about the beard about Imam Mati. What are the people believe in? He answers... So number one is the help of Allah. He satisfies, in the light of glorious Qur'an, an authentic hadith. If Allah helps you, believe me, you have to get successful. Catch Dr. Zakir. To get convincing and valid answers, डायल डॉक्टर जाकिर के प्रति शनिवार रे सात पुन सम्प्रचार सकाल साढ़े न